Olá, pessoal. সারা বিশ্বের দর্শক এবং শ্রোতাগণ আজকে আমরা আলোচনা করব শাসক এবং দেশের জনগণ এই শাসকের কি অধিকার এবং সাধারণ জনগণের কি অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সারা বিশ্ব যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে চেষ্টা করছে কিন্তু সে উত্তর তারা খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পেলেও সুন্দর সুন্দর কথাবার্তা থিউরি থট তত্ত্ব দিলেও বাস্তবায়ন করতে পারছেন না আমরা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে শেখ আব্দিউদ্দিন আমি প্রথম শেখ আব্দুল থেকে শুরু করবো সুরা এই আয়াত যদি একটু আলোচনা শুরু করতেন তাহলে ভালো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ যে উল আম যারা তোমরা আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করো ইমন এনেছো তাদের জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে মান্য করতে হবে আর আল্লাহকে মান্য করার এক নম্বর যেটা মূল বিষয় সেটা হচ্ছে একাত্মতা তৌহিদ কোন সময়তেই যেন তৌহিদের ত্রুটি না আসে এটাই হচ্ছে মূলত আল্লাহকে মান্য করা আল্লাহতলা পরের অংশে বলছেন যে রাসুলের আনুগত্য করা মানুষের কর্মজীবনে সাংসারিক জীবনে বেঁচে থাকার জন্য যতটা স্তর আছে প্রত্যেকটা স্তরে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য বজায় রেখে কথা ও কর্ম করা তৃতীয় স্তরে আল্লাহতালা বলছেন যে যারা তোমাদের দায়িত্বশীল যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও তোমাদেরকে মানতে হবে কেননা কোনো নেতৃত্বই আনুগত্য ছাড়া চলে না যদি কোনো নেতৃত্বের আনুগত্য না থাকে তাহলে সেই নেতৃত্বকে নেতৃত্ব বলা হয় না এই জন্যই রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের আদেশ করছি আমরক আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের আদেশ করছি তার এক নম্বর হচ্ছে আসাম শুনতে হবে তোমাদের যারা নেতৃত্ব স্থানীয় লোক হিসেবে নেতৃত্ব দিচ্ছে সেই নেতা যা বলছে তা তোমাদেরকে শুনতে হবে অর্থাৎ শুনে সেটা মানতে হবে আনুগত্য করতে হবে যদি চো রাসুল সাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে মাসিয়াতিল আল্লাহ যদি না ফারমানি হয় তাহলে কোন মানুষের আনুগত্য চলে না আল্লাহ তালার না ফারমানি হয় না যেখানে এমন যে কোনো বিষয়ে মানুষের উচিত হবে নেতার আনুগত্য করা রাসুল সাল্লাম বলছেন যে তার কথা মানতে হবে তার আনুগত্য করতে হবে প্রয়োজনে তার সাথে যে হাতে যেতে হবে করতে হবে। এসব জিনিসগুলি রসুল সাল আলি সাল্লাম নেতৃত্ব যেন বজায় থাকে মানুষ যেন নেতার যেটা হক যেটা মানুষকে দিতে হবে সেটা যেন মানুষ অবশ্যই জরুরি ভাবে দেয় আমি একটু সংযোজন করতে চাচ্ছিলাম আল্লাহ পাক বলছেন আতিম রেমিনুম না বলেছেন ওয়া উলিলাম রেমিন কুমি এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে উলিলামের আনুগত্যটা হবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ভিতরে ভিতরে যেটা হাদিস দি আপনি বলে দিয়েছেন লা মাসিয়াতিল তাতি মখলুক সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য মান্য করাটা জরুরি তাই সে পারিবারিক নেতৃত্ব হোক বা সামাজিক নেতৃত্ব হোক বা অর্থনৈতিক নেতৃত্ব হোক যে কোনো নেতৃত্ব হোক নেতৃত্ব মানাটা জরুরি নেতৃত্ব না মেনে যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানেই সমাজে অশান্তি সৃষ্টি হয়ে যায় এখান থেকে আমরা বুঝতে পারতেছি পক্ষ থেকে কথা এসেছে নির্দেশ এসেছে নিরঙ্কুশ ডাইরেক্ট মানতে হবে কোনো কথা চলবে না কিন্তু এখানে আত্মীয় শব্দটা রিপিট করা হয়নি সেটা শর্ত সাপেক্ষ যদি আল্লাহ এবং রাসুলের সাথে মিলে যায় কমপক্ষে আল্লাহ এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত হয় খালি কোরআন হাজের বিরুদ্ধে না হলেই চলবে সমাজ কল্যাণ রাষ্ট্র কল্যাণের ব্যাপার হয় আমি অনুরোধ করব চাষল ইসলাম এই যে আনুগত্য করতে বলেছে নেতৃত্বের কি ধরনের নেতৃত্ব শেখলাম ইসলাম কি ধরনের নেতৃত্বের কথা বললো যেখানে যারা ইমানদার তারা ইমান তোমাদেরকে বলছি যে তোমাদের মধ্য থেকে যখন তোমাদের নেত্রী আমর সংগঠিত হবে গঠিত হবে অনুকরণ করবে যারা হবেন যা তারা ওই মমিনেরই প্রতিনিধি হবেন এবং মমিনের স্বার্থ রক্ষা করবেন ইমানের স্বার্থ রক্ষা করবেন এবং আল্লাহ পাহাকের নির্দেশ অবশ্যই তারা কার্যকর করবেন সব দিক থেকে যারা সমৃদ্ধ ইমানই মূল্যবোধে ইমানের চেতনা সমৃদ্ধ রেখে তারা যে সমস্ত নির্দেশ আল্লাহর নাম বুলন করবার জন্য কালিমাতুলিয়া আল্লাহর আল্লাহ কে জিন্দা করবার জন্য তারা যে সমস্ত কার্যক্রম উপস্থাপন করবেন সেক্ষেত্রে তারা রসুলের কারিম সালাম সাধারণত আমাদের দেশে নাই সেখানে আনুগত্য নাই বিদ্রোহ জি কিন্তু মোমিনিনদের যে আনুগত্য সেটা নিঃস্বার্থ সেটা নিঃস্বার্থ আল্লাহ রসুলের জন্য আনুগত্য সেক্ষেত্রে মোমিনিনকে যদি আমর যারা তারা যদি কোন কঠিন কাজের নির্দেশ দেন যেটা নাকি তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু যেহেতু আপনার কাছে এখানে একটা জিনিস বলেছেন আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য আল্লাহর কালেমা যদি বুলন্দ হয় মানবতা বুলন্দ হবে বিশ্ব মানবতা উঠে আসবে আর আল্লাহর কালেমা যদি ভুলুন্দি করা হয় মানবতা ভুল আল্লাহর বাস্তবায়ন হলে কি ঝগড়া ফসার সেখানে হওয়ার কথা না সবাই আল্লাহর বান্দা মানুষের কল্যাণে কাজ করবে এখানে ওখানে কিছু আলোচনা একজন মানুষ বা সমাজ জনগণ একজন নেতার আনগত্যের পরিধি আল্লাহ রসুল তো বললেন যে ইচ্ছায় দ্বারা বুঝা যাচ্ছে যে এর একটা পরিমাপ আছে এই ইচ্ছা অনিচ্ছাটা দূর অনেক সময় দেখা গেছে যে শাসকের পক্ষ থেকে মুসলিম শরীফের হাদিসে এসেছে জাল্লা রসুল বলছেন যে অতে তুমি মান্য করো অন জোরে বা যাহারোকা ওখে যা যদি সম্পদ নিয়ে নেওয়া হয় আবার ফিরে আসবো ইনশাল সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সামান্য বিরতির পরে আমরা একজন নেতা আমাদের কাছে হক এই পর্যন্ত রাখে এর একটা সীমা রেখা আল্লাহ রসুল উল্লেখ করেছেন যে যতক্ষণ পর্যন্ত ওই নেতারা সলাত আদায় করবে যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম শাসকের সময় মতো সলাৎকে মূল্যায় এটা বুঝলাম কিন্তু জঘন্য লোক যারা মানুষের মাল নেয় যে শাসক যে শাসক মানুষের পিঠে চাবুক তুলে তারা যে অত্যন্ত জঘন্য এবং আমি সহ্য করবো কিন্তু সে কিন্তু জঘন্য লোক জঘন্য লোক তার অনেক শাস্তি ও আইদের কথা আছে যে একটু সেগুলো এখানে যে বিষয়টা রসুল বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট শাসক হলো তারাই যাদের প্রতি জনগণ অসন্তুষ্ট এবং জনগণ তাদের অভিশপ করে বদ দোয়া করে আর সবচেয়ে উত্তম শাসক তারাই যাদেরকে জনগণ দোয়া করে জনগণের জন্য তারা দোয়া করে করে এবং তবে এখানে যে মায়ের খাওয়ার পরেও নির্যাতিত হওয়ার পরেও যে শাসকের আনুগত্য করতেই হবে যতক্ষণ তারা পুফুরির দরজা না পৌঁছে এক্ষেত্রে ওলামাই কেরামগঞ্জ যে জিনিসটা বলতে চাচ্ছেন যে এর কারণটা কি কারণটা হলো যে একজন শাসক বা একজন দায়িত্বশীলের বিরোধিতা করলে ওই মায়ের খাওয়ার চেয়ে বেশি ক্ষতি হয় হয় দেখা দেয় বিশৃঙ্খলা কারণ উসমান জায়ন রাজি আল্লাহ তালুর বিরোধিতা করার কারণে যে মুসলিম জাতির যে ক্ষতি হয়ে গেছিল উসমান জন্নুরাইন রাজি আল্লাহ তালুর বিরোধিতা যারা করেছিলেন তারাও পরে বুঝতে পেরেছিলেন যে মারাত্মক ক্ষতি হয়েছে আল্লাহ রসুল তো নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের উপরেও খুব কঠোরতা আরোপ করেছেন জি তবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বের উপরে সচেতন মানুষকে পরামর্শ দেওয়ার জন্য বলেছেন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তোমাদের তার তিনটে যে তিনটে কাজে সন্তুষ্ট হন তার এক নম্বরে বলেছেন যে তোমরা আল্লাহর এবদত করো তার সেরেক করো না এতে আল্লাহ তালা সন্তুষ্ট হন তারপরে যেটা পয়েন্টে আমরা সেখানে আল্লাহ বলছেন তার জন্য তোমরা কি করো কল্যাণ কামনা করো তার যদি কোন ত্রুটি দেখতে পাও তাহলে তাকে বলো একটা সদুপদেশ দা যে কাউকে যদি এমন দেখতে পায় যে তিনি যে কর্মনীতি অনুসরণ করছেন তার পরিণতি অত্যন্ত ভয়াবহ তখন তাকে সদুপদেশ দেওয়া ওজির যদি নাকি তিনি ভুলে যান তাহলে স্মরণ করিয়ে দিবেন আর যদি কর্মপন্থা সঠিক থাকে সেখানে সহযোগিতা করবে এইভাবে নসিহত করবে তার কল্যাণ কামনা করবে তার জন্য যেটা মঙ্গলজনক কল্যাণ সেই দিকে তাকে তারা চাবো খাতে পিটাবে। যে এক শ্রেণীর মানুষ যারা তাদেরকে শাসক গোষ্ঠী বলা হয়েছে যে শাসক গোষ্ঠীর লোকজন তারা এরকম চাবুক হাতে নিয়ে মানুষদেরকে ন্যায় অন্যায়ের থাকবে অন্যায় থাকবে তাদেরকে আঘাত করবে এই যে দুঃশাসন দুঃশাসন আর নির্যাতন তাদেরকে জান্ন বলেছে আচ্ছা আমরা তাহলে দুইটা জিনিস পেলে আমাদের শাসকের বিশেষ হক হলো আনুগত্য করবে গুনার কাজই না হয় দ্বিতীয় বড় কাজ হলো দুইটা। শাসক তাদের কর্তব্য কি রায় যে যেকোনো ব্যক্তি একটা মুসলিম জনগণের নেতা হবেন তার জন্য জরুরি যে তার অধীনস্থ সমস্ত মানুষ যে যতটুকু হক রাখে তার হক যথাযথ পৌঁছে দেওয়া একজন মাজলুম সুষ্ঠু বিচার চাচ্ছে তার সুষ্ঠু বিচার করে দেওয়া একজন লোক নিঃস্ব অবস্থায় অনাহারে মারা যাচ্ছে শাসকের পক্ষ থেকে জরুরি তার খোঁজ খবর নেওয়া এক এলাকাতে রাস্তাঘাট নেই মানুষ চলাচল করতে পারছে না শাসকের পক্ষ থেকে সে রাস্তাঘাট যথাযথভাবে করে দেওয়া জনগণের নেতা হয় নিজেই জাহান নামে করে নিল নিয়োগের ক্ষেত্রে ইসলাম নেতাই বা তার এই মধ্যে অনেক আলোচনা করেছেন রাষ্ট্রীয় নিয়োগ বা চাকরি নিয়োগ এই সকল ক্ষেত্রে কিছু বলা যাচ্ছে নিয়োগ দেবে সরকার নিয়োগ দিবে যারা উপযুক্ত ব্যক্তি তাদেরকে নিয়োগ দিবে এক্ষেত্রে যদি মাসলাহাত থাকে কোনো ক্ষেত্রে সেটা হল ভিন্ন কথা আর মাসলাহাত যদি না থাকে তাহলে স্বাভাবিক গতিতে যারা উপযুক্ত হকদার তাদেরকেই নিয়োগ দিবে এবং এক্ষেত্রে ক্ষেত্রে প্রীতি করা অথবা দলীয় লোক নিয়োগ দেওয়া এটা অনেক ক্ষতির কারণ এবং ধ্বংসের কারণ এবং বিশেষ করে অন্যায়ের ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় দলীয় লোককে সেটা তো আরো বেশি মারাত্মক রসুল্লাহ সাল্ল সাল্লামকে যখন সুপারিশ করা হলো ফাতেমা বা নিমাখুম গোত্রের ফাতেমা চুরি করার কারণে হাত কাটার অর্ডার হয়ে গেল তখন বলা হলো যে সম্ভ্রান্ত মহিলা যদি ছেড়ে দেওয়া হতো তো ভালো হতো রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তীদেরকে তো ধ্বংস এই কারণেই করেছে এই স্বজন প্রীতির কারণে আজকে দলীয় স্বজন প্রীতি হোক বা আঞ্চলিক স্বজন প্রীতি হোক বা শাসকের নিজের আত্মীয় স্বজনপ্রীতি হোক এই স্বজন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অযোগ্য নির্বাচন দেওয়ার কারণে প্রত্যেকটা জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা অফিস আদালত ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা জাতির মেরুদন্ড জাতির মেরুদন্ডকে পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে যোগ্য লোক যারা নেতৃত্বের পরিকল্পনা করে যারা চায় আমি তাদেরকে নেতা করি না আবহাওয়ার বলছেন যে আল্লাহ রসুল বলেছেন কাউকে যদি নেতৃত্ব চেন ভিত্তিতে দেওয়া হয় তাহলে সব কাজ আল্লাহ তার উপরে চাপিয়ে দিবেন। সে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না আর যদি কোনো মানুষকে না চাওয়াতেই নেতৃত্ব দেওয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে আল্লাহ জি রাসুল সাল্লাম বলছেন যে ইন্নাকুম সাঁতাহারে সোনাল আলীমারা সাঁতাকুনা কেমা ফানো বেসাতিল ফাতেমা তোমরা তো দায়িত্বের লোভী তোমরা দায়িত্ব পেতে চাও কিন্তু তোমরা কি জানো প্রত্যেক নেতৃত্বের পরিণতি হচ্ছে অপমান কেননা নেতৃত্ব চালাতে ভালো লাগে হয়তো বা সুবিধা অসুবিধা নয়কে নয়কে ছয় ছয়কে নয় চালালো কিন্তু প্রত্যেকটা জিনিস বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে যখন বুঝিয়ে দিতে হবে তখন এটা খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে এই কথাটা কালার আসলে এভাবে বুঝিয়েছেন বিচারালয়ের আলোচনাতে যে কাউকে যদি দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো তো এই কথাটা তো বৈধভাবে ভাবে তাহলে তার ইহকাল টিকবে না মানে মানুষ তাকে পূর্ণ মূল্যায়ন করতে চাইবে না নানান সমস্যা তার উপরে নেমে আসবে এ হলো দুনিয়াতে জভে হয়ে যাওয়া আর যদি সে নেতৃত্ব ভালোভাবে না দেয় তাহলে পরকাল হারাবে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল আল্লা নবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত কারা কারা নেতৃত্ব মানুষ বুঝেই এমনিতেই বুঝে ফেলেছিল কিন্তু আমাদের যুগে তো সমস্যা হয়ে গেছে আমরা এখন এমনও কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় নির্বাচন হয় বা নেতৃত্ব তারা নেতৃত্বকে পালিয়ে বেড়ায় কারণ জানে যে নেতৃত্ব নিলেই আরো গস্তা দিতে হবে সাই কেমন যথেষ্ট যা করছে জনগনের যারা নেত্রী স্থানীয় জনগণের সবচেয়ে বড় যেটা পাওনা সেটা হচ্ছে আদল ইনসাফ আল ইমামিম সালাম তার নেতৃত্ব কাজে লাগাচ্ছেন মানুষকে যার যার অধিকার বুঝিয়ে দিচ্ছেন এবং আদল ইনসাফ ন্যায় নীতি ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করছেন তিনি ইমাম আদেল আমরা আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের আলোচনার সারমনয় এটাই দাঁড়ালো যে যারা নেতৃত্ব দিবেন তাদের যেমন কর্তব্য আছে তাদের কর্তব্য হিসাবে তাদের অধিকার পাওয়া আছে জনগণের যেরকম অধিকার আছে তাদের সেরকম শাসকদের প্রতি কর্তব্য রয়েছে সবাই যদি তার নিজ নিজ অধিকার এবং কর্তব্য বুঝতেন এবং সেটা উদারভাবে ভাবে সাথে যেমন শাসকরা সবার প্রতি ন্যায় বিচার করবেন সকলের প্রতি সমান আচরণ করবেন যোগ্যতার সাথে ইসলাম ইমান তার জ্ঞান তার বুদ্ধি তার সততা তার নিষ্ঠা তার দৈহিক বলিষ্ঠতা দিয়ে যেটা সারা দেশের সকল কিছুকে তিনি ন্যায় বিচার নিয়ন্ত্রণ করবেন ঠিক জনগণ ন্যায় বিচার পেয়ে সুশাসন পেয়ে নিজের অধিকার বুঝে পে ঠিক সেইভাবে তাদের আনুগত্য করবেন শাসকদের শাসক এবং জনগণের স্বচ্ছত্য যেটা বর্ণিত আছে সেভাবে একটা শান্তিময় একটা দেশ গড়ে উঠবে আমরা নেতৃত্বের কাছে বিচার বিভাগের কাছে আইন বিভাগের কাছে শাসন বিভাগের কাছে এবং দেশের জনগণের কাছে এই বার্তা এই মেসেজ পাঠিয়ে আমাদের বক্তব্য আজকে এখানেই শেষ করছি আল্লাহাক আপনাদেরকে সে তফেক দান করুন ওয়া দাওয়ানা আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু